আর একটা শব্দ ইসলামে আছে কিন্তু মানুষ পাঠাবেন যারা বেদাত ছেড়ে দূর করে ইসলামের সুন্নতকে জিন্দা করবে নবায়ন করবে এখানে কয়েকটা বিভ্রান্তি অস্পষ্টতা একজন আমরা মনে করি মেহাদিন মানে কে মান মানে কি কে বাকারা যে বা যারা ইজাদ যেমন অমিনান না আছে অমা হুয়া অমা হওয়া না অমিনান না আছে মান মান যদি এক বচন হয় তাহলে হুম বললেন কেন অমিনান না আসে মানুষের ভিতরে এমন মানুষ আছে যে ব্যক্তি বলে মাই অফরাদের সিগা এক বছন হতো যে বলে যদি হতো অমা হুম বললেন কেন আল্লাহ তার মানে আল্লাহ বলছেন প্রত্যেক শত বছরে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 তৃতীয়ত কে মুজাদ্দিদ কেউ জানে না আল্লাহ যুগে যুগে যেমন অন্য হাদিসে আসছে যে এই এইমগুলো মানে নেককার নেজাদ্দিদ শত লোকদের থেকে আবার অন্য লোকেরা নেবে তার মানে যুগে যুগে শত শত হাজার হাজার আলেম আসবে কথা বুঝতে পেরেছেন কে বড় মুজাদ্দিদ কে ছোট কে বড় না এটা কেউ জানে না কে মুজাদ্দিদ জানার উপায় কি আল্লাহ কাকে মুজাদ্দেদ হিসেবে গ্রহণ করেছেন জানবো কি করে নিশ্চয়ই জিব্রাইল আজরাইল ইসরাফিল বা বলবে বলবে ঠিক আছে না কে বলেছে আপনার কাছে এক তো বলতে হবে নাকি দুই নম্বর কথা হলো উম্মতের কাদিম জামানায় কাউকে কেউ মুজাদ্দেদ দাবি করতো না তবে মৃত্যুর পরে কেউ হয়তো বলতো উনি হয়তো মুজাদ্দেদ হবেন ওনার দ্বারা উম্মতের অনেক উপকার হয়েছে এটা একটা কথা বাস মুজাদ হলেও কিছু আসা যায় না না হলেও কিছু আসা যায় না তাসজিদের প্রক্রিয়া চলবে কেউ মুজাদ্দিদ কেউ বলতে পারে না ধারণা করে তাও মরার পরে সাবিদের যুগে তামিমদের যুগে আমাদের ইমামদের যুগে যাদেরকে মুজাদ্দিদ বলা হয়েছে সবচেয়ে মজা হলো যে হাদিসের সরা গ্রন্থগুলোতে মুজাদ্দিদের নাম পাবেন তার ভিতরে আবু হানিফা বা আনাবি মজাবের কেউ তার মানে কি লোকের অথচ ওই যুগে আরো অন্য মাঝাবের বড় বড় হাম্বলি মাঝাবের হানাবি মাঝাব বড় বড় ফকি ছিলেন তাদের নাম মুজাদ এই জন্য মানুষ ধারণা করে কল্পনা করে মৃত্যুর পরে এইজন্য যদি কেউ নিজেকে দাবি আরেকটা জিনিস বলে যাই মুজাদ্দেদের কোন সরাই হাসিয়ত নেই মুজাদ্দিদ কে না কে আমরা জানি না দাদ্দার কামার দিনের ইসলা করছে সবাই আল্লাহর কবুল করবে করবে কাজে মুজাদ্দেদ হলে আমাদের তার কথা শুনতে হবে বা তার মানতে হবে এরকম চিন্তা নবীর কথা মাধ্যমে আলেমরা করবে কোন একজন মানুষ তার ইশতেহাদের দাম বেশি এটা প্রচন্ড গুমরাহি সর্বশেষ বলি যদি কেউ নিজেকে মুজাদ্দে দাবি করে আমার হুজুর মুজাদ্দেদ আমার হুজুর মুজাদ্দেদ আজম আমার হুজুর মুজাদ জামান তালে বুঝতে হবে এইটাও ঐটার মতোই কথা চাপ এটাও কি আপনারা কখনো এই ধরনের পকেটে পড়বেন না এগুলো সব যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ এভাবে গোমরা হয়ে গেছে দ্বিতীয়টাতে আসবো চতুর্থ তৃতীয় মুজাদ্দেদে আজম মুজাদ্দেদে জামান্ত বটে সেরা মুজাদ আজম সর্বপ্রথম মুজাদ্দেদে আজম কে বলবো। গোলাম মাহমুদ কাদিয়ানি এই পরিভাষাটার উদ্ভাবক লেখা উর্দুতে আজম প্রথম দাবি করে গোলাম মাহমুদ কাদিয়ানি এবং যত লোক আমাদের সমাজে বর্তমানে অনেক আছে সবাই কাদিয়ানি কাদিয়ানি মানে প্রেতাত্তা কাদিয়ানীর তো নবী দাবি করছিল ওরা কাদিয়ানের উন্মত না নতুন নতুন নবী মুজাদ আজম যে দাবি করে যে বলে আমার সাথে আল্লাহর বা নবীর খাস সম্পর্ক তাহলে সে নিজেকে নবী দাবি করছে কথা বুঝতে পারেননি এরপরে আসলো মেহেদি ইমাম মেহেদি দাবি করা আমাদের বর্তমানে বাংলাদেশেও কয়েকশো ইমাম মেহেদী আছে এক হুজুর আছে আলহ সালাম আলিহ সালাম লেখে এটা মেহেদি আমরা মেহেদি দাবি করেমাত্র রসুলাম সাহে কারো আলিয়া বলে তাহলে সে নবী দাবি করছে অলরেডি নবী দাবি করেছে তার উন্মতেরা নবী তার আর কারোর সাথে বিয়ে করে না নিজের নিজে সবকিছু অথচ মুসলমানরা তাদের সাথে আশেপাশে আছে এইজন্য যদি কেউ নিজেকে কি করে ওর কাছে কোন ইল এসে বলে গেল না আজাজির কে এসে বলে গেল ওর কাছে হ্যাঁ আজাজির ছাড়া কেউ না ইমাম মাহদিব আপনারা পাগল হয়ে যাবেন